উপলক্ষেচার সিরিজ টিম হাফিজ বিসমিল্লাহ ওসালাত রসুলি তসলিমন ইউমিনুখারী ও মুসলিম আছে এবং মিনিয়ে নিতেন ইবনে আব্বাসের ভাষায় আল্লাহ রাসুল ছিলেন বহমান বাতাসের চাইতে উদার কেন ইবনে আব্বাস রদি আনহু নীজির উদারতাকে বহমান বাতাসের সাথে তুলনা করলেন প্রথমত তিনি দান করার ব্যাপারে এতটুকু বিলম্ব করতেন না বাতাসের গতিতে দান করতেন দ্বিতীয়ত দান করার ব্যাপারে তিনি কখনো বৈষম্য করেননি বাতাস যেমন সকলকে ছুঁয়ে যায় ঠিক তেমন ছিল নবীজির উদার হাত তার দানশীলতা সকলকে ছুঁয়ে যেত এমামাশাফি রহিমাহুল্লাহ বলেছেন আমি চাই মানুষ যেন রমাদানে উদার হস্তে দান খরার করে এটাই নবীজির দেখানো পথ কারণ দেখা যায় রমাদানে অনেকে সালাহ তার ইবাদত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সাদাকার বিষয়টি পাত্তা দেয় না একটি পর্বে আমরা উল্লেখ করেছিলাম যে সালাফরা বলতেন মানেই হলো ও দান সাদাকার মাস। আর কিছু না এই কথার মানে হল অন্য কিছুর সবাব এগুলোর সমান নয় আল্লাহর চোখে দানের পরিমাণ মুখ্য না বরং দান করছেন কি না সেটাই আসল বিষয় অনেকে কম পরিমাণ সাদাকা করতে পারে সেটা সমস্যা না কারণ আল্লাহর কাছে এক টাকা দশ লক্ষ টাকার সমানও হতে পারে দান করেন তাহলে আপনি আপনার অর্ধেক সম্পদ দান করে দিলেন আর যে লোকটা লাখপতি সে যদি আপনার সমান সব পেতে চায় তাহলে তাকে লক্ষ টাকা দান করতে হবে কারণ তার সম্পত্তির অর্ধেক দান করলেও কয়েক লাখ টাকা হবে দান করার সময় মনে রাখবেন আপনাকে নম্র হতে হবে আপনার এটা ভেবে সম্মানিত বোধ করা উচিত যে আপনাকে দান করার তৌফিক দেয়া হয়েছে আপনার মুগ্ধ হওয়া উচিত এই ভেবে যে আল্লাহ আপনাকে দিয়েছেন এবং আপনি আল্লাহর জন্যই দিচ্ছেন আর আপনার আনন্দিত হওয়া উচিত যে কেউ একজন তা গ্রহণ করছে অর্থাৎ সাদাকার মাধ্যমে আপনি আসলে নিজেই নিজের উপকার করছেন আর তোমরা যে সম্পদ ব্যয় করো তা তোমাদের নিজেদের জন্যই বাকারা তাহাত আপনি যদি গরিব সেই ভিক্ষককে দান না করেন আল্লাহ ঠিকই তার জন্য কোনো না কোনো ব্যবস্থা একটা করেই দেবেন এই ভেবে সম্মানিত বোধ করুন যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন তাকে দান করার সুযোগ দিয়ে তাই বেশি বেশি দান করুন যাকে দান করছেন তাকে ধন্যবাদ জানান এবং আল্লাহর সুক্রিয়া আদায় করুন আপনি কাউকে না বরং নিজের উপকার করছেন আরো একটি বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে কোনো ভালো আমলকে ছোট করে দেখবেন না ইবনে অমর রাজিয়াল আনহু সাদাকাহ করার জন্য তার সঙ্গে চিনি রাখতেন সে যুগের চিনিকে আজকের যুগের ক্যান্ডির সাথে তুলনা করা যেতে পারে মানুষ তাকে জিজ্ঞেস করত আপনি কেন চিনি সাদাকা হিসাবে দান করছেন তিনি বলতেন কারণ চিনি পছন্দ করি আর আল্লাহ বলছেন বি তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো আর যা কিছু তোমরা ব্যয় করবে তবে নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে আয়াত বিরানব্বই একবার উমার রাজিয়াল্লাহ আনহু একটা আঙ্গুর দান করলেন মানুষজন বলতে লাগলো মাত্র একটা আঙ্গুর এটা না মিটায় তৃষ্ণা না পেট ভরায় উমার রাজি আল্লাহ আনহু তখন কোরআনের একটি আয়াত পাঠ করলেন অতপর কেউ অনুপরিমান সৎকর্ম করলেও তা দেখতে পাবে জিলজাল আয়াত সাত কেয়ামতের দিনে আল্লাহ যখন মিজানে পরিমাণ করবেন তখন আল্লাহ এমন জিনিসও হিসেব করবেন যেটার ওজন শস্যদানা সমান তিনি তাদেরকে বললেন এই আঙ্গুরের ওজন তো শস্যদানা থেকেও বেশি আবুদার দা রাজিয়াল একটা ঘটনা আমরা এর আগে উল্লেখ করেছিলাম তিনি একটি আয়াত পাঠ করেছিলেন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে ফলে তিনি তার জন্য বহুগুণ বাড়িয়ে দেবেন আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন এবং তারই নিকট তোমাদেরকে ফেরানো হবে সুরাবা কারা আয়াত দুশো পঁয়তাল্লিশ আবুদার্দা রাজিয়ালকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ নেবেন নবীজি সাল্লাহ আল্লাহ উত্তর দিলেন হ্যাঁ নেবেন তখন আবুদারদা বললেন আপনার হাত বাড়িয়ে দেন হে আল্লাহ রসুল আমি আপনাকে আমার খেজুর বাগান দিয়ে দিতে চাই এই খেজুর বাগানেই তিনি থাকতেন আর এটাই ছিল তার সবচাইতে দামি সম্পদ এরপর তিনি তার স্ত্রীকে গিয়ে বললেন এই বাগান আমরা আল্লাহ ও তার রাসুলকে দিয়ে দিয়েছি এ কথা শুনে তার স্ত্রী বাচ্চাদের নিয়ে বেরিয়ে যান তাদের মুখ থেকে এবং পকেট থেকে খেজুরো বের করে দেন কারণ সেগুলো আর তাদের নয় যখন দান করবেন দয়ার সাথে দান করবেন এবং গোপনীয়তা বজায় রাখবেন কারো যেন এমনটা মনে না হয় যে আপনি দান করছেন বলে আপনার অবস্থান তাদের চেয়ে ওপরে মনে রাখবেন যে সম্পদ আপনার আছে তা আসলে আপনার না কখনোই ভাববেন না এগুলো আপনার নিজের সম্পদ কোরআনে এমন অনেক আয়াত আছে আপনি খুঁজে পাবেন যেখানে আল্লাহ এই সম্পদে তার নিজের বলেছেন আবার কিছু আয়াতে এই সম্পদগুলো আমাদের বলেছেন এখানে কোনো বৈপরীত্য নেই সব সম্পদের মালিক আসলে আল্লাহ কিন্তু পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে এই সম্পদ দেয়া হয়েছে এজন্য সম্পদ আপনার তবে তা শুরু পরীক্ষার জন্য এছাড়া আর কিছুই না দুনিয়াদার লোকদের মতো বলবেন না আমি গরিব আমার টাকা নেই ভেবে দেখুন আপনি আসলে একজন লাখুপতি কোটিপতি যদি আপনার পকেটে একটা ফুটো পয়সাও না থাকে তবু কিভাবে আপনার শরীরে যে হৃৎপিণ্ড আছে সেটা প্রতিস্থাপন করতে প্রয়োজন লক্ষ লক্ষ টাকা আপনার শরীরে যে কিডনি আছে সেটা প্রতিস্থাপনের খরচও লাখ টাকা আপনার চোখ আপনার কান প্রতিস্থাপন করতে প্রয়োজন লাখ লাখ টাকা এত সব দামি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আপনি চলছেন ফিরছেন কেন আপনি নিজেকে গরিব মনে করবেন আপনি তো অবশ্যই একজন কোটিপতি এক কোটিপতি লোক ছিল একটা দুর্ঘটনার পর তার সমস্যা দেখা দেয় সে যখন মলমূত্র ত্যাগ করতো সেগুলো তার শরীরের পাশে একটা প্লাস্টিকের মধ্যে জমা হতো তাকে সেগুলো নিজেকেই পরিষ্কার করতে হতো বাথরুমে গিয়ে তার এই অসুস্থতা সারানোর জন্য অনেক অপারেশন করা হয় কিন্তু সবই ব্যর্থ হয় সে বলত আল্লাহর কসম এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাকে যদি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হয় কিংবা ধার করতে হয় আমি তাই করব। ভেবে দেখুন সে লক্ষ টাকা ব্যয় করতে বা ধার নিতে চাচ্ছে শুধুমাত্র সে যেন টয়লেটে বসতে পারে আল্লাহর কুসুম আপনার হৃদয় ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে তাহলে আপনি কোটিপতি কাজেই মুক্ত হস্তে দান করুন এই রমাদানে আল্লাহ আপনাকে যা সম্পদ দিয়েছেন সেখান থেকে সাদাকা করুন নির্মিজি শরীফের একটি হাদিসে রসুল্লা সাল্লা শপথ করে বলেছেন আল্লাহর কসম সাদাকা করলে সম্পদ কমে না মুসলিম শরীফে এই একই হাদিস এসেছে তবে শপথ ছাড়া দান করলে সম্পদ কমে না আমরা কি আমাদের নবিজি সাল্লাহ আল্লাহামের কথায় বিশ্বাস করি তিনি বলছেন কসম আল্লাহর সাদাকা করলে সম্পদ কমে না আপনার যদি এই ব্যাপারে দ্বিধা কাজ করে তাহলে বুঝতে হবে নবীজির উপর আপনার ইমান প্রশ্নবিদ্ধ সাদাকাহ করার কারণে যে পবিত্রতা অর্জিত হয় সাদাকাহ প্রতিদান হিসাবে সেটাই যথেষ্ট হুদমিনিয়ম ইন্সল কহম ও তাদের মালামাল থেকে জাকাত গ্রহণ করো যাতে তুমি সেগুলোকে পবিত্র করতে এবং সেগুলোকে বরকতময় করতে পারো এর মাধ্যমে আর তুমি তাদের জন্য দোয়া করো নিঃসন্দেহে তোমার দোয়া তাদের জন্য সান্ত্বনা স্বরূপ বস্তুত আল্লাহ সবকিছুই শোনেন জানেন সুরা আত্মবাহ আয়াত একশো আপনার সাদাকা আপনার স্বাস্থ্য সম্পদ ইমান আর আমলকে বিশুদ্ধ করে अपना पाँच टाक और एक दान कर सकता सम्पद कमे जाते सम्भव उत्तर हमला प्रिय नबी सलम एक कथा दान करना विश्वास करी निजे चाहते बस विश्वास करी मानुष चाय निजे टाक के चोखे सामने देखते हक से नगद बैंक चेक किंबा बैंक अकाउंटे ये मानुष्य स्वाभाविक प्रवणता কিন্তু মানুষ এটা বুঝতে পারে না তার এমন সম্পদ থাকতে পারে যা হয়তো সে চোখে দেখে না দান সাদাকার মাধ্যমে হতে পারে আল্লাহ আপনাকে আসন্ন কোন রোগ থেকে বাঁচাবেন হয়তো সাধারণ ঠান্ডা লাগা হতে পারতো আপনার ঠান্ডা লেগেছে ওষুধ কিনতে হয়েছে কাজ থেকে ছুটি নিতে হয়েছে ডাক্তার দেখাতে হয়েছে যন্ত্রণার কথা তো বাদই দিলাম কিন্তু আপনি আন্তরিক নিয়তে একশো টাকা দান করলেন তার বিনিময়ে আল্লাহ আপনাকে সেসব থেকে রক্ষা করলেন তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় দেন সাবা আয়াত উনচল্লিশ আল্লাহ বলেছেন যখন কেউ দান করে তার প্রতিদান আল্লাহি দেবেন আপনি যদি একশো টাকা দান করেন আল্লাহর শপথ আপনার টাকা কমবে না এই টাকা দান না করলে হয়তো গাড়ি জোরে চালানোর কারণে আপনাকে জরিমানা দিতে হতো কিন্তু দান করার মাধ্যমে সেই টাকা ভালো কাজে ব্যয় হলো আপনার স্ত্রী বা বাচ্চা অসুস্থ হতে পারত অথবা কোনো বিপদ আসতে পারত কিন্তু আপনার আন্তরিক সাদাকার কারণে আল্লাহ আপনাকে এসব থেকে রক্ষা করবেন দান করলে যে সম্পদে ঘাটতি হয় না সেটা নিয়ে নিশ্চিত থাকুন কেননা নবীজি সাল্লাহ আল্লাহাম যখন বলেছেন সম্পদ কমবে না তা কখনোই কমবে না যখন আল্লাহ বলেছেন প্রতিদান দেবেন তার মানে তিনি অবশ্যই দেবেন প্রতিদানের কথা অবশ্যই বিশ্বাস করতে হবে আল্লাহ হচ্ছেন তিনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন তাই তিনি অবশ্যই দেবেন। রমাদানের সবূর্ণ এই দিনগুলোতে সবচেয়ে ভালো দান হল সেই পরিবারগুলোতে দান করা যাদের কোনো না কোনো সদস্য জেলে বন্দী আমাদের ভয়াবহ একটা সমস্যা আক্রান্ত করেছে তা হলো আমাদের কোন মুসলিম ভাই জেলে যাচ্ছেন আর তার পরিবারের কথা বাকিরা ভুলে যাচ্ছে অবজ্ঞা করা হচ্ছে একজন বোনের কথা আমরা শুনেছি তিনি ফোন দিয়েছিলেন তার নাম উম্মে সালিম একজন পরতানসীম নিম তার দুটো তার মধ্যে একজনের আবার বিশেষভাবে যত্ন আর তত্ত্বাবধান দরকার তার স্বামী এখনো জেলে এবং আল্লাহর কসম আমরা এখনো জানি না তিনি কেন জেলে আছেন এটা এমন এক বিষয় হয়ে গেছে যে আমাদের তাতে কিছু চায় আসে না একজন নমুসলিম বোন যার কোনো আশ্রয় নেই সন্তানদের মুখে তুলে দেবার মতো খাবার নেই এটা দুঃখজনক আমরা মানুষের কাছে তার জন্য দুইবার অর্থ সংগ্রহ করত বলি এবং ব্যাপক সাড়া পাওয়া যায় বিশেষ করে টুইটারের মাধ্যমে আল্লাহ তাদের পুরস্কৃত করুন অভাবের তারায় শেষ পর্যন্ত তাকে যেতে হয়েছিল স্থানীয় এক মসজিদে কর্তৃপক্ষ তাকে সাফ জানিয়ে দিল আমরা তোমাকে কোনো সাহায্য করতে পারব না তারপরও তিনি তদ্বির চালিয়ে যান এরপর মসজিদ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয় কোনো ঠিক আছে আমাকে ইমামকে সেই বোন জিজ্ঞেস করলেন আপনি কাকে ভয় পাচ্ছেন মিডিয়া না এফবিআই ইমাম সাহেব উত্তর দিলেন আমরা মিডিয়াকে ভয় পাচ্ছি না তবে সমস্যা হচ্ছে এফবিআই তখন সেই বোন বললেন আচ্ছা ঠিক আছে তাহলে অন্তত এফবিআই কে গিয়ে জিজ্ঞাসা করুন আমাকে সাহায্য করাটা কোনো সমস্যা হবে কিনা যদি তারা বলে এটা করা যাবে না তাহলে আমার জন্য আপনাদের কিছুই করতে হবে না আমি সেটা মেনে নেব ইমাম সাহেব মুখের উপরে সেই বনকে না করে দিলেন যারা প্রয়োজনের সময় মুসলমানদের প্রতি ঠিক এই ইমামের মতো বিমুখ হয়ে যায় হে মহান হালিম আপনি তাদের প্রতি যেন বিমুখ হয়ে যান যখন আপনাকে তাদের প্রবলভাবে প্রয়োজন আমরা মুসলিম দেশের স্বৈরশাসকদের নিয়ে অনেক কথা বলি কিন্তু আমাদের দেশে এমন অনেক লোক আছে এই সব স্বৈরশাসকদের চাইতেও কঠোর হস্তে মসজিদ পরিচালনা করেন এরা যা করে তা মুবারক আবদুল্লাহ আল গদ্দাফি একত্র হয়েও করতে পারবে না এই উম্মার প্রয়োজন তাদের চিন্তা চেতনাকে তাও হেঈদের আলোকে পুনরুজ্জীবিত করা এই ধরনের সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে তাও হিদের আলোকে চিন্তা করা উম্মার শেখা প্রয়োজন যদি এই মহিলা তার খ্রিস্টান পরিবার অথবা চার্চে ফিরে যেত তাদের কাছে সাহায্য চাইত তাহলে তারা তাকে ফিরিয়ে দিত না। তাকে খাবার আর জায়গা করে দিত এটা নিশ্চিত একটা আছে যাদেরকে বলা হয় জিহোভাস উইটনেস তাদের কাছে গেলে তারা আরো বেশি দিত কিন্তু এই উম্মাহ তাকে ফিরিয়ে দিয়েছে খুবই দুঃখজনক যদি এই মহিলা পেটের দায়ে আবার খ্রিস্টান হয়ে যায় বা অন্য ধর্ম গ্রহণ করে তাহলে আমরা আল্লাহ সামনে কি নিয়ে দাঁড়াব তার এবং তার সন্তানদের ক্ষুধা পেটে ঘুমাতে যাওয়ার জন্য কে দায়ী থাকবে এই মহিলার ঘটনাটি একটি মাত্র উদাহরণ কিন্তু সত্যি বলতে অনেক মসজিদেই এরকমটা হয়ে আসছে এমন অনেক বোন আছেন যাদের স্বামী জেলে বন্দী আপনি এদের স্বামীদের মতাদর্শের সাথে একমত নাও হতে পারেন তবে সেটা এখানে আলোচনায় আসার মতো কোনো বিষয় আসবে না আমরা বিষয়টা এভাবেই দেখবো যে আমাদের বন্দের তাদের অভাবী পরিবারদের পরিত্যাগ করেছি সেই বোন কিন্তু আমি কোনো সাহায্য চাইব না সেই বোন বলেছিলেন তিনি চান তাকে সাহায্য করতে গিয়ে তারা কোনো সমস্যায় পড়ুক আসলে এই ধরনের সাহায্য করতে গিয়ে যে ভয় আসে তা আসে শয়তান শয়তানি নফ থেকে আল্লাহ বলেছেন এরা যে রয়েছে এরাই হল শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো সুরা আলে ইমরান আয়াত একশো শয়তান তার বন্ধু আর সাহায্যকারীদের ব্যাপারে মানুষের মনে এভাবেই ভয় সৃষ্টি করে রমাদান মাসে শয়তান বন্দী থাকে সত্যি কিন্তু দুর্ভাগ্যবশত অনেক শয়তান মসজিদেই ঘোরাফেরা করে এই রমাদানে জাকাত দেয়ার সবচেয়ে ভালো খাত হচ্ছে এমন একটি পরিবারকে খুঁজে বের করা যেখানে কারো স্বামী জেলখানায় আছে যে মহিলা স্বামী জেলখানায় আছে তাকে বিধবার মতোই বলা চলে আপনি নিজ উদ্যোগে নিজের এলাকা এবং আশেপাশের এলাকা থেকে এমন পরিবার খুঁজে বের করুন এবং সরাসরি তাদের হাতে সাহায্য পৌঁছে দিন। তাদের কাছে গিয়ে নিজ হাতে জাকাত তুলে দিয়ে আপনি এমন এক শান্তি পাবেন যা আর কিছুতেই পাবেন না তাদের কাছে যান সাদাকা দিন এবং বলুন এটা তার খাবারের জন্য কিংবা বলুন এটা তার ঘর ভাড়ার জন্য আল্লাহর কসম এই ধরনের সাদাকার নিষ্ঠতা আপনি পরকালের আগে এই দুনিয়ার জীবনেই উপভোগ করবেন কারাবন্দি ও তাদের পরিবারকে সাহায্য করার বিষয়টি বেশিরভাগ মানুষের অগচরে থেকে যায় বিষয়গুলো অজনপ্রিয় এবং অবহেলিত হয়ে আছে আমাদের উচিত এই বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি করা এই দায়িত্বগুলো পালন করা আমাদের জন্য বাধ্যতামূলক ইমা বিবেন তাইমিয়া রহিমাহুল্লার মতে বন্দীদের মুক্তি নিশ্চিত করা সবচেয়ে উত্তম কর্তব্যের একটি এই জামানায় যদি আমরা বলি সবচেয়ে উত্তম সাদাগাহ হল আপনার জাকাতের অংশ কারাবন্দি এবং তাদের পরিবারকে দেযা তাতে হবে না আলহামদুলিল্লাহ আমরা বেশিরভাগ মানুষ কারাগারে যাইনি ইনশাআল্লা কখনো যেন যেতে না হয় আমরা জানি না কারাগার কেমন অনেকে মনে করেন কারাগারে কোনো খরচ এই ধারণাটা ভুল কারাগারেও খরচা পাতে আছে কারাগারে যে খাবার দেওয়া হয় সেগুলো সত্যি বলতে খাবার অযোগ্য কোনো কারাবন্দীকে অর্থ দিয়ে যদি সাহায্য করা হয় সে প্রয়োজনীয় কিছু খেয়ে নিতে পারে যে খাওয়া সেখানে দেয়া হয় সেগুলো আপনি খেতে খেতে পারবেন না। না। কে ওই পারে তবে বলছি কারাবন্দীদের সাথে থাকা আপনার মতাদর্শের পার্থক্যের কথা ভুলে যান যারা বন্দী তাদের খাওয়ানো আমাদের অবশ্য কর্তব্য মত যাই থাকুক না কেন নবীজি সাল্লা আলহাম সেই সব বন্দীদের সবচেয়ে ভালো খাবার খাওয়ানোর আদেশ দেন যারা তাকে হত্যা করতে এসেছিল সাহাবাগন তার আদেশ পালন করেছিলেন তাদের কাছে থাকা সবচেয়ে ভালো খাবার সেই বন্দীদের দিয়েছিলেন যা তারা নিয়মিত খেতেন বা তার থেকেও ভালো খাবার একজন একটা ঘটনার উল্লেখ করেন। তিনি বলেন। আমি কারাগারে এমন অনেকের সাক্ষাৎ পেয়েছি যারা মাদক খুন কিংবা অন্যান্য অপরাধের জন্য কারাবন্দী হয়েছিল পরে তারা ইসলামের দিকে আগ্রহী হয়ে পড়ে যখন আমি আবিষ্কার করলাম তারা আসলে খুব ভালো মানুষ হয়ে গেছেন তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম কিভাবে আপনারা আপনাদের ইমানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তারা বলল শায়েখ আমরা ভুল করেছি এই জীবন নষ্ট করেছি সম্ভবত আমরা এখানেই মারা যাব তাই আমরা চাই এখান থেকে যেন জান্নাতুর ফিরদ যেতে পারি আল্লাহর শপথ একজন আঙ্গুল উঁচিয়ে বলেছিল আমি এখান থেকে সরাসরি জান্নাতুল ফিরতস্তে যেতে চাই ভেবে দেখুন আপনি একটু হেঁটে গেলেই হাতে কাছে ফ্রিজ পাচ্ছেন বাসার কাছে এলাকার মধ্যে বাজারে যেতে পারছেন আর আপনার ভাই চার দেয়ালের আড়ালে ক্ষুধা পেটে ঘুমাচ্ছে তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য করে সুরা আল ইনসান আয়াত আট আল্লাহ পাক সেই বান্দাদের প্রশংসা করছেন যারা খাবার প্রতি ভালোবাসা এবং প্রয়োজন থাকা সত্ত্বেও শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে মিসকিন ইয়ীম ও বন্দীদের খাবার প্রদান করে এই তিনটি খাতের কথা আল্লাহ সুনিদিষ্ট করে কোরআনে উল্লেখ করেছেন এই সুরা নাজির হয়েছিল মক্কায় আমরা জানি মক্কায় তখন কোন মুসলিম বন্দী ছিল না কিছু আলিমদের মতে এটা দিয়ে অমুসলিম বন্দীদের বোঝানো হয়েছে যদি আল্লাহ তালা সেসব লোকদের ভালো খাওয়া নিশ্চিত করতে বলেন যারা মুসলিমদের হত্যা ও ধ্বংস করতে এসেছিল তাহলে চিন্তা করে দেখুন যেসব ইমানদার বন্দী অবস্থায় আছে তাদের ব্যাপারে আমাদের দায়িত্ব কেমন হওয়া উচিত কারাবন্দীদের একটি তালিকা তৈরি করুন জনপ্রতি দশ ২০ পঞ্চাশ টাকা করে দিন এটা খুব বড় সংখ্যা নয় কিন্তু দেয়ালের ওপারে এটাও অনেক যে অমুসলিম আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে সে ক্ষোধা পেটে ঘুমিয়ে যাবে এটা আমরা সহ্য করতে পারি না সেক্ষেত্রে কালিমা পড়া একজন মুসলিমের জন্য এমন বাস্তবতা আমরা কিভাবে মেনে নিতে পারি এই ধরনের সাদাকার সৌন্দর্য হচ্ছে গোপনীয়তায় শায়ক উল্লেখ করছেন যখন আমি মদিনায় পড়ালেখা করতাম সেখানে এক ছাত্র ছিল সে ছিল আমার খুব ভালো বন্ধু তার পরিবার খুব ধনী ছিল না তবে প্রতি মাসেই কিছু টাকা ছেলের জন্য পাঠাত আমরা একসাথে সুপার মার্কেটে যেতাম সেই এলাকায় পারস্পরিক বিশ্বাসের উপর বেচা বিক্রি হতো যেমন আপনি হয়তো সেখানে পুরো মাসের বাজার করবেন এবং সেটা তারা লিখে রাখবে মাসের শেষে আপনি যাবেন এবং সেই টাকা পরিশোধ করে আসবেন আমার সেই বন্ধুকে যে অর্থ তার পরিবার দিত সে তা কখনোই নিজের জন্য খরচ না করে একপাশে পাশে সরিয়ে রাখত সে ওই সুপারমার্কেটে গিয়ে জিজ্ঞেস করত এমন কোন পরিবার আছে কিনা যারা টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছে একবার এক দোকানি জবাব দিল হ্যাঁ একজন বিধবা আছে যার কয়েকটি সন্তান আছে কিন্তু কয়েক মাস যাবৎ সে টাকা পরিশোধ করতে পারছে না তখন আমার বন্ধু সেই জমানো টাকা থেকে তা পরিশোধ করে দিল ওই কিছু জানত না আমার বন্ধু দোকানিকে বলে দিয়েছিল কাউকে যেন এই পরিশোধের কথা না বলা হয় কিছুদিন পর আমরা সেখানে যাই এবং দোকানে আমাদেরকে জানালো ওই বিধবা টাকা পরিশোধ করতে এসেছিল এবং তাকে বলা হয়েছে কেউ একজন তার হয়ে সব টাকা পরিশোধ করে দিয়েছে কথা শুনে সেখানে দাঁড়িয়ে বারবার কাঁদছিল এবং দোয়া করছিল যে তার জন্য হয়ে পরিশোধ করে দিয়েছে সহি মুসলিমে আছে একবার এক ব্যক্তি গলার দড়ি সহ একটা উঠ সাদাকা করেছিল নবীজিসাল্লাম বলেন তুমি গলায় দড়ি বাধায় এমন সাতশো উঠ পাবে জান্নাতে অর্থাৎ তারা এখন তৈরি আছে সাতশো উঠ জান্নাতে। তুমি জান্নাতে চড়ে বেড়াবার জন্য এবং জান্নাতের অপূর্ব দৃশ্য উপভোগ করার জন্যে যখন আপনি সাদাকা করার সময় কৃপণতা করবেন তখন আসলে আপনি নিজের উপরে কৃপণতা করছেন এটা শুধু আপনার নিজের জন্যই যে মাল তোমরা ব্যয় করো তা নিজের উপকারার্থেই কর সুরবাঁকারা আয়াত দুইশো বাহাত্তর সহিজি সাল্লাম বলেছেন যে একজন বিধবার ইবাদত করে এবং সারাদিন পালন করে একজন বিধবা আর একজন নারী যার স্বামী জেলে আছে তার মধ্যে তফাত কোথায় আল্লাহ একজন পতিতাকে ক্ষমা করে দিয়েছিলেন শুধুমাত্র একটি কুকুরকে পানি পান করানোর জন্য তাহলে কল্পনা করুন যদি আপনি একজন ক্ষুধার্ত কয়দিকে একটি ক্ষুধার্ত পরিবারকে খাওয়ান অথবা তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন তবে এর প্রতিদান কি পাবেন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রেইনজర్స్ মিডিয়ার অন্যান্য প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rainjorsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com slash raindrops media our youtube channel www.youtube.com slash raindrops media org 2015